জাবির ইবনে আবদুল্লাহ রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন উমর রদিল্লাহ তালাহন বলতেন আবু বক্কর রদিল্লাহ তালাহন আমাদের নেতা আর তিনি মুক্ত করেছেন আমাদের একজন নেতাকে অর্থাৎ বিলাল রদিল্লাহ তাল্লাহ্নকে